আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির দরবারের শুক্রিয়া যে আল্লাহ রব আলিন আমাদেরকে সালাত সর আদায়ের পরে আবার দিন সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জানার আল্লাহাক সুক্রিয়ত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সালাম বলেন কোন জড়তা কোন অজ্ঞতা জাহালত কাটানোর মাধ্যম হইলো শেফা হইল সুয়াল প্রশ্ন করা আবার বেশি বেশি প্রশ্ন করাকে অপছন্দ করতেন কুরিয়ালাকুম কা ওদেরকে আমি সব বেশি বেশি প্রশ্ন করা এটাও নবিস্ত সাম অপছন্দ করতেন অর্থাৎ প্রশ্ন যদি মানার উদ্দেশ্যে হয় আমল করার উদ্দেশ্যে হয় সঠিক আমল জানার জন্য হয় এটা ইসলামের প্রশংসনীয় প্রশ্ন যদি ওই বেহুদা দরকার নাই বিনা দরকারি জিনিস তাহলে এটাও নবিস্ত সালাম অপছন্দ করতেন তো এজন্য আমরা প্রশ্ন সময় কম করার চেষ্টা করব এবং যেটা দরকার শুধুমাত্র সেটা আর এই জন্য প্রশ্ন কম হইলে দেওয়া যায় এক কথা উত্তর দেওয়া যায় না এজন্য জন্য প্রশ্ন কম হলে কথাগুলো বিস্তারিত উত্তর দেওয়া যায় কিন্তু প্রশ্ন বেশি হয়ে গেলে দেখা যায় সঠিক ভালোভাবে বিস্তারিত আলোচনা করা যায় না তখন অনেক প্রশ্ন বুঝে আসে না এজন্য আমি চাই আমি এটা পছন্দ করি যে প্রশ্ন কম উত্তরগুলো যাতে ভালো করে বোঝা যায় কিন্তু বিভিন্ন জায়গায় ভাইয়েরা দেখি প্রশ্ন দিয়ে রাখেন বেশি উত্তর সারালে দিলেও শেষ হয় না এজন্য যারা প্রশ্ন নিবেন তাদেরকে আমি অনুরোধ করব সামনে থেকে এরকম আট দশটা প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য খুবই দরকার এরকম প্রশ্ন নেবেন আর কিছু আছে কমন প্রশ্ন এগুলো আমরা ইন্টারনেটে সময় পাই বিভিন্ন জায়গায় সাইকদের থেকে জানতে পারি এগুলো বারবার জানার দরকার নেই তার থেকে গুরুত্বপূর্ণ আমার কারণে হয়তো বাদ পড়ে গেছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পুরাতন হয়ে গেলে কোথায় রাখব। যদি পড়ার অনুপযোগী হয়ে যায় একেবারে গুনে ধরে গেছে পুরাতন হয়ে গেছে তাহলে আমরা এগুলো আপনার পবিত্র জায়গায় নদীতে বা পুকুরে বা অন্য কিছুতে ফেলে দিলে এগুলো পানির সাথে মিশে যাবে কিন্তু আপনি পড়াইতে গেলে দেখা যায় যে একটু স্বাভাবিক ভাবে একটু দেখতে পড়াই ফেলছে এবং মানে কোরআন যেগুলো গোরমিল পাওয়া গেছে একটা দুটো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে উনি সেগুলো পড়াই ফেলছেন পড়াই সহিত যেটা মাসাফে ওসমানী উনি রাখছেন ধারণা ছিল না পড়াইলে কোন এক সময় আবার ওইটা বের হয়ে যাবে এই জন্য পড়াই জন্য ওইটার মুসলিম মুসলমান যত মুসলমান আছে পৃথিবীতে সবাই সালাফি সালাফ ইয়া মানি সলে হিনদের দ্বারা এবং মানহাস কে অনুসরণ করে তাদেরকে বলা হয় সালাফি সালাফ কারা সাহাবাই কালামদেরকে সালাপ বলা হয় তারপরে এরা সবাই আমাদের সালাফ তো একজন মুসলিম তিনি সালাফদেরকে এত্তেবা করবেন এটা না হলে সে জান্নাত পাবে না আল্লাহাকুরা তা আবার একশো নম্বর শর্ত দিয়েছেন জান্নাত পেতে হইলে কোরআন বিকৃত হয়ে যায় দিন বিকৃত হয়ে যায় এজন্য জন্য কোরআন এবং সন্না বুঝতে হলে সাহবাই কারামদের সালাবদের বুঝ অনুযায়ী বুঝতে হয় আচ্ছা নারায় তাকবির অর্থ কি এটা বলা যাবে কিনা নারায় তাকবির হলো উর্দু শব্দ ফার্স্টে শব্দ অর্থাৎ জোরে তাকবীর বলো নারায় তাকবীর মানে নারায় মানে জোরে বলো আমরা বলে না জোরে বলুন সোহান আল্লাহ আমাদের দেশের বক্তারা বলে যেটা আমরা বলি না কারণ এটা সুন্নতের খেলাফ তো নারায় তাকবীর বললে গুণা হবে না তাকবীর জোরে বলার জন্য বলতে পারি এটা গুণা হবে না তবে এটা বলাটা ঠিক না আমরা বলবো লিল্লাহ তাকবির আল্লাহর উদ্দেশ্যে তাকবীর বলো কারণ হবে জমিনে তিনি হলেন আল্লাহ আল্লাহ আকবার এটা শুধু আল্লাহর জন্য আর হবে না। ঘোষণা আল্লাহর উদ্দেশ্যে তাকবীর বলো অন্যরা বলবে আল্লাহ আকবর নারায় তাকবীর তাকবীর বলো কার জন্য তাকবীর এই দেখেন এটার বাইরে হওয়ার কারণে নারায় তাকবীর পরে বাইরে সে নারায় রেস আল অনেকগুলা বাইরেছে একসাথে আল্লাহর জন্য খাস আচ্ছা মিলাদের মধ্যে ইয়ানবাহীকে পড়া জাহেদ আছে কি মিলাদের সাথে ইয়ানবী সালামীকার কোনো সম্পর্ক নেই মিলাদ এক জিনিস ইয়ানবাহীকে এক জিনিস মিলাদ হইলো নবীসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা শোনা যেটা কোরআন কারিমে আছে নবী সালামের সহি বলছি না নিয়ত কিন্তু পড়ার জিনিস না নিয়ত হলো করার জিনিস ঠিক মিলাদ আলোচনা করার জিনিস সোনার জিনিস এটা পড়ার জিনিস না দরুদ ও সালাম এটা পড়ার জিনিস মিলাদ এক জিনিস দরুদ সালাম ভিন্ন জিনিস আর ইয়া নী সাল আরবি কবিতা কারণ আরবিতে ইয়া নী হয়নাহান নাবি হয় যদি সালাম যদি আরবি কবিতা হইতো এটা তখন হইতো ইয়া আজুহান নবী সালামনা আলাইকা আমাকে যদি একজন এখান থেকে ডাকলেন এই সাহেব আমার কাছে কেমন লাগবো ইমাম সাহেবের ডাকলেন এই হুজুর পিছন থেকে ডাক দিলেন কেমন শোনা যাবো মোহব্বরী বেয়া কয় নবী হে নবী এটা তো বেআ এটা তো কেউ ডাকে নাই নিস কথা আর আবার অন্য লোকেরাও কোনোদিন এইভাবে ডাকে নাই আল্লাপাক স্বয়ং ডাকা শিখিয়ে দিয়েছেন কত সুন্দর করে করে আল্লাপাক ডাকছে এত সুন্দর ডাকা পছন্দ হয় না রসুল এই জাতীয় ডাকা আমাদের মহব্বত পছন্দ ছবি তোলা যায় কি ছবি প্রয়োজনে এটা দিনী প্রয়োজন আর যদি দুনিয়াবী প্রয়োজন যেমন কোন জায়গায় পাসপোর্ট করতে হবে আইডি করতে হবে অনেক প্রয়োজনীয়তা আছে এগুলোর ক্ষেত্রে যাইস জানাধান নামাজে সুরা পাতে পড়ব নাকি সানা পড়ব নামাজে সুরা আল পাতা পড়বো সানা পড়ার দরকার নেই কারণ নবিসাম সুরাতে পড়ছেন আব্বাস পড়তেন কেন নবিসাম তা আস্তে আস্তে পড়ছেন তো আব্দুল্লাহ আব্বাস বলতেন লিয়া আল্লাহা সোনা জনগণ জানতে পারে এখানে সুরা আল পাতা পড়া সোননা এই আমি জোরে পড়ি তাহলে ইবনে আব্বাস জোরে পড়তেন আর আমি ডক্টর ইমাম হোসেন সানা পড়ি আর ইবনে আব্বাস সুরালে আর ইবনে আব্বাস কুরাল পাড় আপনি কাঠটা শুনবেন ইনি আব্বাস হরদাহা উনি আমাদের সালাফ সাহাবাই কে ওনার অনুসরণ করবো উনি রাসুল সুরা পাঠতেন আমরা সুরাব পাড়তেন যারা হজে যান হয় হয় না সেখানে দেখবেন এই মামসায় যারা আরবি বাসী তারা কি কোরআন বুঝে না কোরআন বুঝে নাই মনে হয় নাকি কথা কয়না মক্কামুদ্দিন আলিম্যামেরা মনে হয় বুঝতে পারে আরবি তারা আমাদের সাথে শিখতে হবে নাকি আমরা হইলাম বাঙালি হেরা হইলো কি আচ্ছা শোনেনা কেউ যদি বাংলা শিখে কার থেকে শিখতে হইব হ্যাঁ আমাদের হইলাম দুনিয়ার মধ্যে পণ্ডিত যদি আমাদের থেকে না শিখে তাহলে অবস্থা কেমন বোঝাবেন আমরা কেউ বুঝে বাংলায় আমরা কাঠের দেখি আমরা কাঠের দেখি মানে কি বাগদারা বাংলা বাগদারা আছে না যে আমরা কাটের ডেকে মানে অপদার্থ এখন আমি বললাম যে এক জায়গায় কিন্তু কথাটা বলতেছে আমরা কাটের ডেকে মানে অপদার্থ বোঝানোর জন্য এটা বাংলা বাগদারা তো এরা তো আমাদের বাগদারা বুঝে এজন্য এই খবর কোনোদিন শুনছেন চায়না রেডিওর খবর তদাবধায়ক সরকার তো আপনি যদি আরবি শিখতে হয় আরবদের থেকে শিখতে হবে বাংলা শিখলে আমাদের থেকে শিখতে হবে ইংরেজি শিখলে ব্রিটিশদের কাছ থেকে শিখতে হবে আমরা বাংলা ভাষা কোরআন স্বাভাবিক ভাবে জন্মগত আরবি কিছু আমরা বুঝি না এই জন্য যত বড় আলেমে হোক যত বড় পোকেই হোক যত বড় বুস্তাই হোক মদিনার আলমদের সাথে তার আলেমকে মিলাইতে হবে ইমাম আবু ইসলাম হানাবিজাবের একজন শিষ্য আলেম। উনি উনার আলমকে মদিন আলমদের সাথে মিলাইতেন অনেক মাসালা থেকে উনি ফিরে আসছেন তো এই জন্য যেটা বলতেছিলাম সেটা হলো আপনার জানাদা আল ফুটবেন এই এজন্য নিজের ছেলেকে সুরাল জানাদা শিখাইবেন সেখানে বলে দেবেন যে বাবা তুমি আমার জানাদা পড়াইবা কারণ যেই ইমামশাহের পিছনে জানাদা ফুটবেন সেই ইমামসাহ সুরাল ফাতেহা সামা জানাদা পড়াই দিল আমি এই জন্য একটা গল্প বলি সবাই জানাতে পারে আজকে ইমাম সাহেবের ভালো এক ঠকানে দিছি সবাইকে কি ঠকাইছেন ভাই সবাই পাঁচশো টাকা করে আমি একশো টাকা নোট একটা দিয়ে দিচ্ছি ঠকাই দিছি ভালো মতো ইমাম সাহেবের দেখ ইমাম আজকে বুঝি এক খাইলেন तो तो तो <laughs> <laughs> तो अच्छा तो कथा निजे सेना पड़ा ओझू छाड़ा जाना जाले बाबारा जाना जारा करा जाना पड़े दी चूरल छाड़ा जाना पड़े दी এই জন্য সুরালা সুরালা চিকিৎসা করতে ভালো হয়ে গেছে সাপের বিষ পর্যন্ত নামাই দোল পাতেহা এইরকম শক্তিশালী পাওয়ার ফুল সুরা সেই সুরা জানাদার থেকে বাঘ বাংলাদেশে এই সুরাল পাতেহা দিয়েই জানা যা পড়বে মাঝাব মানা কি আকিদার মাঝাব মানা ফরস আকিদার মাঝাব মাঝাব সাত আট রকমের মাঝাব আছে যে আকীদায় বিশ্বাস করতেন হু সেই আকিদায় বিশ্বাস করতে হবে এখানে অন্য আকিদায় বিশ্বাস করার কোন সুযোগ নেই আর এই আকিদায় বিশ্বাস করলে এটার এই মাঝাবের নাম আহলুসন্না জামা আবার নাম দিলাম আহলুসন্না জামা কামে আহালুর সেরেক আহালুল বেদাহ আহালুল হাওয়া এরকম হওয়া যাবে না আর ফেথি মাঝাব এক মাঝাব মানা জরুরি না ফেথের যতগুলো গুরুত্বপূর্ণ মাঝাব আছে সবগুলো একসাথে মানবেন তা চারি মাঝাব আছে চারি মাঝাব মানবেন একসাথে বর্তমান দুনিয়াতে প্রসিদ্ধ চারটা মাঝাব এই চারটা মাঝাবকে একসাথে আমল করবেন এটাই হলো উলামাইম দিনের মাঝাব আচ্ছা বুকে হাত বাঁধা সঠিক নাকি নাবিন নিচে হাত বাঁধা সঠিক মোটামুটি দুইটাই সঠিক তবে ঝগড়া করাটা অসঠিক মানে হাত কোথায় বানবেন এটা নিয়ে ঝগড়া করলে এটা গুনাহের কাজ কিন্তু ঝগড়া না করি যিনি নিচে বানতেন উনারও নামাজ হবে যিনি বুকে বানতেন উনারও নামাজ হবে তবে দুইটা হাদিসের মধ্যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটা অধিক যে হাদিস তুল একটু শক্তিশালী এই জন্য এটা শক্তিশালী বলা যাবে এটা সবচেয়ে উত্তম তবে কেউ যদি নাবিল দিছে তারও নামাজ হবে না এই কথা বলা যাবে না কিন্তু কেউ যদি ঝগড়া করে বাসায় এখানে স্বামী পড়তেছে এখানে স্ত্রীর পড়তেছে স্বামী বেঞ্চে এখানে স্ত্রীর দুজনে ঝগড়া লাগে স্ত্রী হয়েছে কি বলেন আমাদের দেশে কিন্তু বাবিরা সব আলে হাদিস ভাইয়েরা সব কি হানাপি তো দুজনে ঝগড়া লাগছে একজনে কয় হাত এখানে হবে একজনে কয় এখানে হবে একজন একটা টানি নিচে নামায় আরেকজনের একটা টানি উপরে তোলে এটা গুনা হবে এই জন্য ভাবিরটা বেশি সহি এখানে ভাবি এখানে বেশি হকের উপরে আছে কারণ নবিহাম কোন জায়গায় আলাদা করেন নাই যে পুরুষরা এখানে মহিলারা এখানে এটা হলো আমাদের নিজস্ব পুরুষরা এই ব্যাপারে একটা জালহাদি চাইন যে নবিস আল্লাহ সাল্লাম বলছেন যে মহিলারা এখানে বান পুরুষরা এখানে বান দিও বানলে দুইজনে এক জায়গায় বানতে হবে নাবিন নিচে হইলে দুইজনে নাবিন নিচে উপরে হইলে দুইজনে উপরে তো এখানে মহিলাদেরটা বেশি সহি যারা ভুকের উপরে বাঁধেন এটাই অধিক তো এখানে যেটা বলতেছিলাম যে এটা ঝগড়া করা যাবে না হাত বানতেছে তারা ঝগড়া করতেছে কার বানতেছে একরকম মুসল্লিরা বানতেছে আর এক রকম তো সেখানে কি ব্যবসায়ী বলতেছে খবরদার আমি যেমন বান্ধি আপনারা এমনি না বানলে চলে যান এখান থেকে মজের থেকে বাইরে যান কইসার ইমামার না। ইমামের পিছনে সুরা ফাতে পড়া যাবে যাবে মানে অবশ্যই পড়তে হবে তবে যেখানে শুনবেন না সেখানে কোনো এক টিয়ার নাই সেখানে পড়তেই হবে সৌদির সাথে একই দিনে পালন করা যাবে কি একই সাথে পালন করা যাবে না কারণ হইল আমাদের দেশের ইসলামিক পালন এক সাথে করার সিদ্ধান্ত গ্রহণ করেন নাই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেদিন বাংলাদেশের আকাশে ছাঁপ দেখা যাবে সেদিন করবেন তো এটা সহিমত সুতরাং বিশৃঙ্খলা তৈরি করা কারণ ঈদ রোজা এগুলো সামাজিক আবাদত এগুলো ব্যক্তিগত আবাদত না হজ ঈদের নামাজ একা একা পড়া যায় না ঈদের নামাজ পড়তে হলে যে আমি সুতরাং এটা সমাজবদ্ধ এবাদত সমাজের সবাই যেদিন ঈদ করব সেদিনই যেদিন সবাই রোজা রাখা শুরু করবে সেদিন রোজা রাখতে হবে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করা এটা ইসলামের বৈধ না তবে যদি ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত নেন যা আমরা সৌদির সাথে করবো তখন সেটা সেটা ভুল না। কিন্তু সহি সহির মধ্যে যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য সেটা আমার হবে যদিও এটা শহীদ মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ওলামাইকলাম সিদ্ধান্ত নিছেন সৌদি আরবে যেদিন হবে তারাও সেদিন করবেন সেখানে হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করাটা ঠিক না পুরুষের নামাজ আর মহিলার নামাজের ব্যবধান কি ব্যবধান হইল পুরুষের সতর মহিলা সতরে আছে। পুরুষের সতর হলো থেকে পর্যন্ত আর মহিলাদের হলো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আবাদ অবস্থা এখানে পার্থক্য আছে আর পুরুষের শারীরিক কাঠামো নারীদের শারীরিক কাঠামো পুরুষেরা যখন খোলামেলা করতে পারবে নারীরা এরকম খোলা মেলা আদায় করতে পদ্ধতি না নারীদেরকে কাউকে বলেন নাই যে তোমরা আয়সার মত নামাজ পড়ো খাদিজার মত নামাজ পড়ো অমুক মহিলার মতো পড়ো একথা বলেন নাই আমি যেমন পড়ি এমনি তো সুতরাং রাসুল পড়ছেন পুরুষেরাও তেমনি পড়বে মহিলারও তেমনি পড়বে রুকুর মধ্যে শেষদার মধ্যে বৈঠকের মধ্যে কোনো আলাদা পার্থক্য নাই পার্থক্য হলো মহিলাদের শারীরিক কাঠামো আল্লাহ বিন্যত করে বানাইছেন এজন্য তারা একটু শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন পর্দা যেমন ধরেন আমরা এই রুকু থেকে যখন দাঁড়াই দাঁড়ানোর পরে দেখবেন অনেক সময় পাঞ্জাবি পিছনে ভাস পরে পড়ে না এটা কিন্তু দেখতে খারাপ দেখা অনেকে খেয়াল করে না আপনি একটু পাঞ্জাবিটা একটু ইয়া করে দিলেন টেনে দিলেন বা একটু নড়াচড়া করলেন তাহলে তো পিছনে আর এরকম থাকে না এটার নাম শালীনতা বজায় রাখা ঠিক মা বোনেরা এরকম খেয়াল রাখবে শালীনতার দিকে খেয়াল রাখবে যাতে তার শরীরের কোন অঙ্গ নামাজের মধ্যে ওইভাবে প্রকাশ না হয়ে পড়ে বের হয়ে না পড়ে শালীনতাটা বজায় রাখবে তারত্বই নয় সাজা এমনি করে দিবে রুকু এমনি করে দিবে মানে পুরুষের থেকে আলাদা একটা সিস্টেম বানাই দিবে এইটা নবী সাল শিক্ষার ধ্যান নেই নামাজে রাফল ইয়েদান করা যাবে কি রাবল ইয়েদান তো সবাই করে রাবলিয়ান করে নাকে। তো ঈদের নামাজের রাফুল ইয়েদান করি তা এখন যদি বলি যে সাহবাই ক্রান আহ মুক্তি নিয়ে আসতেন না আমাদের দেশে ওয়াজ অনেক বড় বড় বক্তারা বলে। সাহাবাইকার মূর্তি নিয়ে আসতো এর জন্য আল্লাহ রসল বারবার রাফল ইয়াদান করতেন যাহাতে মূর্তি পড়ি যায় তাহলে বোঝা গেল পরবর্তীতে সাহাবিরা পাঁচ রক্ত নামাজে আনত না ঈদের নামাজে আবার নিয়ে আসতো ঠিক মতো পাঁচ রক্তে আনতো না মানে ঈদের নামাজে আনতো ঈদের নামাজে নবিসাম আনতে কাল পর্যন্ত রাফল ইয়াদ করতেন একবার মৃত্যুর আগের বছর যখন ঈদের নামাজ পড়েছে সেখানে রাফলিয়া দেন করতেন তাহলে বোঝা যায় কি বলেন তাও একবার তাহলে কত জঘন্য মানে সাহাবিরা মনে শক্ত করে বান্দি রাখতো সেলাই করে নিয়ে আসতো এই জন্য আসতে এটা পড়তেছে না যেহেতু ঈদ এখন রাফল ইয়াদ করছেন মানসুক হয় নাই সুতরাং অন্য নামাজে ওইটা মানসুক হয় নাই রাফল ইয়াদাইন করছেন একসাথে মানা যাবে কি ওইটাই তো বলছি অবশ্যই একসাথে মানা যাবে যাবে না কেন কেমনে মানবেন এখন প্রশ্ন হতে পারে একটা মানলে আমি যে এই মাঝাবে যা কয়েছে তা মানবো ষাটটা হলো একটা মাসাল একমত কোন একটা লাভ নাই যেমন আপনি আসরের নামাজ কয় রাত ফুটবেন হানাফি মাজাবে চার রেকাপ সাহাফি মাজাবে মানে দুই রেকাপ মালেকের মাজাবে ছয় রাখ এখানে কোনো একটা লাভ নাই বা চার মাজাব মানা হয়ে গেছে একসাথে আচ্ছা এখন আরেক জায়গায় আসছেন সেখানে আপনার মাঘরীবের আগে দিয়ে মাঘরিবের আপনার আজান দিল আর জামাত হবে পর হবে মাঝখান আচ্ছা এই দুই না এখন হানাপি মাজাব বলতেছে না এখানে পড়ার দরকার নেই সাহি মালিকি হাম্বলি বলতেছে এখানে পড়ো পড়তে হবে পড়াটা শোন না যে সাহ আচ্ছা এখন আপনি দেখলেন যে ঠিক আছে আমি জনের দুটা দলিল আছে যেটার মধ্যে কোন মানে ব্যাখ্যা বিশ্লেষণ লাগে না সরাসরি না বিশ্লেষণ বলতে বা না করলে আজ আইনে চলা বাই করলে আজ চলা বাই করলে আজ চলা প্রত্যেক আজানকামতোর মাঝখানে চলাত আছে সলাত আছে চলাত আছে তিনবার বলতে যদি থাকে জোহরের যদি থাকে আসর থাকে মাগরীবের থাকবে না কেন আচ্ছা আর আগে নামাজ পড়ো মাগরিবের আগে নামাজ পড়ো তিনবার বলছেন তাহলে মাগরিবের আগে নামাজ আছে আচ্ছা এখন হানাফি মাজাব বলতেছে না আমাদের কাছে একটা দলিল আছে যে পড়া ভাবে না কি দলিল ভাই তবা হাদিস বйна কুললে আযান আইনে সালাত বйна কুললে আযান আইনে সালাত বйна কুললে আযান আইনে সালাত ইল্লাল মাগরিব এখন যদি করে না সহি হলে আমি আমি মানে না রাসুল হাতে সহি না কেউ যদি কেন না আমি আবুয়ানির পরে চিনি আমি রাসুলকে চিনি না এর ইমান আছে না আমার ইমাম আব ইমাম আবুয়ানির কইছে যে এখানে পড়া যাবে না আমি পদ্ম না রাসুল বললে বলো আর ইমাম থাকবো আমি একদিন আর হতল ময়দানে গেছি তাই জোহর আসর আমরা যা মতে একজন আসে এক মুক্তি সাহেব আসে কয়েক কি মসজিদের খতিব সাহেব আমাদেরকে বলে দিচ্ছে জোহরের সময় জোহর পড়তে হবে আসরের সময় আসর পড়তে আরজিদের এক সহিদার প্রমাণিত আপনাকে পড়তে হবে আপনি যদি কন না আমার মুক্তি সাহেব পড়া যাবে না আমার খতিব সাহেব কে পড়া যাবে না বাস আপনি খতিব সাহেব বসে থাকেন ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মোনাবারাতে বিশ্বের সবচেয়ে বড় বড় আলমেরা গবেষণা করে করে সারি নাজাবকে গবেষণা করে বাহির করে দিতেছেন কোনটা সবচেয়ে সহি কোনটা দই আপনি ওনাদেরকে অনুসরণ করবেন বাংলাদেশের একজন যদি অসুবিধা মধ্যে কোনটা সহি সেটা আপনি আমল করবেন আর কেউ যদি বহাস করতে চায় আপনার এটা ঠিক নেই তো এখানে সিল্লাসিল্লি মাইক বাঙ্গা ভাঙ্গির দরকার নাই আপনি সৌজা মদিনা চলে যান মসজিদ নবীতে সাহেবেরা আছেন ওনাদের সাথে বসে বাস করেন যাওয়ার আগে দিয়ে একটু পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিয়ে যে আমরা বাংলাদেশ থেকে বিশাল বিশাল মুক্তি সাহেবেরা মদিনা যাইতেছি মদিনার আলমদের সাথে বহাজ করবো এই খবরটা পাইলে আমরা একটু নিজের খরচে যাবো দর্শক হিসাবে আমরা দেখতে যাবো যে বাংলাদেশের আমাদের দেশের বিরাট বিরাট মোনাজির আজম যেগুলো সারা দুনিয়াতে নাই এত বড় বড় মোনাজিরে আজমেরা আসছে মদিনার আলম কই সেখানে তো কারো যাইতে দেখি না আমরা একটু দর্শক হিসাবে দেখে আসি এবং আমাদেরও একটা গর্ব যে বাংলাদেশের আলমেরা বহাজ করি আপনার মদিনার আলমদেরকে হারাই দিচ্ছে এটা আমাদের গর্ব না এটা তো আমরাও চাই আচ্ছা কিশোরগঞ্জে একজন বিশিষ্ট আলম বই লিখেছেন কোরআনের অধিকাংশ আয়াত অস্পষ্ট মানে অর্ধেকের বেশি না এইভাবে এটা হয়তো খন্ডিত অংশ আপনি আগে পরের অংশ বুঝেন না কারণ কোনো আলেম এরকম লেখার কথা না যদি লেখেন এটা ভুল কথা লিখছেন প্রচলিত নির্বাচন পদ্ধতি এবং ইসলামী নির্বাচন পদ্ধতি পার্থক্য কি অনেক পার্থক্য আছে তবে যারা ইসলামের রাজনীতি বিশেষজ্ঞ তাদের থেকে জেনে নিবেন মুক্তিপ্রাপ্ত দল কোনটি বর্তমানে ইসলামী দলগুলো প্রচলিত বিধি বিধানের সাথে বিধানের আমাদেরকে নতুন করে দল আমাদের দল যা আছে এগুলো আস্তে আস্তে কমাইতে হবে নতুন দলের আবার কি দরকার এগুলো দলের নামে ফেরখাবাজি দলবাজি গ্রুপ বাজি তা আস এই জন্য দল কমায় আস্তে আস্তে সবাইকে মুসলিম হইতে হবে সবাইকে আস্তে আস্তে মানে মুসলিমের আগে পরে শাখা যা আছে এগুলো এখানে দলমানি সংগঠন মা দলমানি সংগঠনকে নবীসর সালাম বুঝায় নাই দল একজনও হতে পারে তিনি যদি নবিসাম রহমান সাহবাইকার যে আকীদার উপরে ছিলেন ওই আকৃদার উপরে মা আনা আলাই হেস এটার উপরে যদি একজন থাকে একজন একটা দল এটাই প্রাপ্ত দল আমি একটি জমি বর্গা দিয়েছি চাষাবাদের খরচের কত অংশ খরচ আমি বহন করিলে বর্গা জমির ইনসাফের ভিত্তিতে এক এক এলাকায় জমির ফসল করতে খরচ এক এক রকম আপনি যে খরচ হবে খরচ অর্ধেক দিবেন বা আপনি অর্ধেক নেবেন উনি অর্ধেক নিবে জমি বন্ধকের সুন্না পদ্ধতিকে জমি বন্ধকের পদ্ধতি হলো। বন্ধক রেখেছেন জমিটা আপনার কাছে সিকিউরিটি হিসাবে যখন আপনি জমিটা চাষাবাদ করবেন এটা ফসলের একটা অংশ মালিককে কে দিবেন একটা অংশ আপনি নিবেন তখন এটা বৈধ হবে এটা সন্ধ্যা পদ্ধতি হবে আমাদের সমাজে তো আমি বলছি আলোচনার মধ্যে যে জমি সব ফসল যার কাছে বন্ধক দিচ্ছে সে খাইব আর টাকা ফেরত দিবে তখন জমি দিয়ে দিবে এইটা সুদ এটা বৈধ না ওই জমির একটা অংশ ফসলের মালিককে দিতে হবে দুইজনে বাঘ মাটা অনেক করে খাইতে কারণ বন্ধক মানে এটা সিকিউরিটি আমি টাকাটা না দিলে আপনার মানে একবার বাপের ভাই না বাপের স্বাস্থ্য ভাই বারে বাসায় সাত হাজারটা থাকে না সাতটা ভাই রা নিজ ভাই আবু আহাব নিজ ভাই রবি বাপের নিজ তাও নিজ না মানে হেল এরা মানে আব্দুল মোক্তালেবের ছেলে না এরা হেসবুত তাও সম্পর্কে বিস্তারিত জানতে চাই হেসবুত তাহিদ নামে যে সংগঠনটা আছে এটা সম্পূর্ণ কুফরি সংগঠন এটার আকিদা মানহাস সম্পূর্ণ কুফোরি এবং সুনাবিরোধী এটা থেকে বিশ্বাসী হলে ইমান চলে যাবে এটা সাথে সাথে স্যার ইমান বঙ্গ হয়ে যাবে কুফোরি হয়ে যাবে এজন্য এটার বইপত্র পড়লে দেখবেন এটার মধ্যে সব কুফরি কথাবার্তা বলা আছে এটা নতুন ধর্ম বানাইছে ইসবত তাহিদ নামে এই এটা থেকে মুসলমানদেরকে দূরে থাকতে হবে সেরেক দেখলে আমাদের করণীয় কি আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রথমে আল্লাহ যেন সেরেক হইল সোয়াশে রোগের মতো কোন জায়গায় যদি আপনার মহামারী লাগে তো সেখানে যেমন মহামারী থেকে আল্লাহর কাছে প্রথম দোয়া করতে হয় তারপরে ওই যে যেখানে রোগ লাগছে তাদের সোহবত থেকে দূরে থাকতে হয় এই যেখানে সেরেক দেখবেন প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে যে রোগ রোগটা যেখানে শুরু হয়েছে তাদের সোহবত থেকে দূরে থাকতে হবে তবে সেখানে চেষ্টা করতে হবে একটা কিভাবে দূর করা যায় রোগটা কিভাবে সুস্থ করা এটা করতে হবে আমার কাছে তিন লক্ষ টাকা আছে কিন্তু এমন আমার বাড়ি কেনার দরকার আমার বাড়ি নেই আমার উপর কি জাকাত পরশ দিতে হবে তিন লক্ষ টাকা আপনি বাড়ি কিনে ফেলাম তখন আর লাগবে না কিন্তু তিন লক্ষ টাকা জমা করে রাখছেন যখন লাগবে আল্লাহকে নিরাকার না কোন আকার আছে আল্লাহ কোথায় থাকে আল্লাহ সব জায়গায় বিরাজমান এই আখিদা শিখবেন ইমাম আবুানি ফারহমতুল্লাহ আলী থেকে করে স্পষ্ট বলে দিচ্ছে আল্লাহ রাখার আছে কি নাই আল্লাহ কোথাটাকে সব আবানীপুর ক্লিয়ার করে দিয়ে গেছেন আচ্ছা ইমাম মাদি ইসা রাষ্ট্রনীতির সাথে বর্তমান কোন ইসলামী দলের সাথে মিলে তো বর্তমান কোন ইসলামী দল সাথে মিলে ইসলামী দল কোন দল তো রাষ্ট্র ক্ষমতা আমরা মিলে কি না মিলে আর বুঝবো কেমনি ইসা আলাই সালাম আর মাহিআ আল সালাম আসবে না পৃথিবীতে তারা আসবে পৃথিবীতে তাওহিদা সন্না প্রতিষ্ঠা করবেন তারা এরকম রাজনীতি করার জন্য গণতান্ত্রিক পদ্ধতি ওই ধর্ম নিরপেক্ষবাদ পদ্ধতি জাতীয়তাবাদ পদ্ধতি তারপরে উত্তরে রাফুল ইহেদানের হাদিস আহ সব বেশি কিন্তু তিন বছর যাবৎ বলার পরেও সে রাবুল ইহান করে না তার নামাজ কি যোগ্য মানে বুঝি নেই তিন বছর ধরে কারো ইমান যায় না না। মানে এটার সাথে ইমানের সম্পর্ক না ইমানের সম্পর্ক আকিদার সাথে ফেটে মাসালার সাথে ইমানের সম্পর্ক না এবং এটার দ্বারা বাতৃত্ব নষ্ট হবে না যিনি রাফুল ইয়েদান করেন তিনিও আমার ভাই যিনি করেন না তিনিও আমার ভাই আমি হাদিস আছে বুকুরে পরে হাত বাদার আমি বললাম যে আল্লাহর জমিনে কোথাও বুকের পরে হাদিস নাই ঘোষণা দিলাম এটা আমার হাদিসের সাথে বেয়া দেবে আল্লা নবীর হাদিস আমি গোপন করে দিলাম আছে কিন্তু হয়তো আমি বিভিন্ন কারণে আমল করি না বা আমার বিভিন্ন কারণ আছে দুই লক্ষ টাকা কেন উনি এক কোটি টাকা করলে অসুবিধা নেই কারণ উনারা মনে করো না আমি দেখলাম না বুঝাইলাম কেন না আমি বুঝি নাই তা আপনি বুঝাইবেন কেমন কেউ ঘুমাই থাকলে জীবিত জাগ্রত তারা আপনি জাগাইতে পারবেন না হয়তো ইচ্ছা করে জাগে দিছে সুতরাং এগুলোর সাথে আকিদার সম্পর্ক না জামাতিটা বলছি নবীমের পিতামাটাকে জান্নাত মা বাবা জান্লামের আব্বা আনাতে চলে গেলো আমি আমল করিনি শেখের উপরে আছে আমি যাহার নামে গেলাম আমার লাভটা কি হয়েছে নবীামের আব্বা আহার নামে গেছে আমি তাহিদের উপরে থাকে সুন্নতের উপরে থাকে জান্নাতি হয়েছে লাভটা কার নিজের তোর খবর নাই আমি জান্নার নামে বই পড়ে দেখবেন আলফে ফোলাকার কোন জায়গায় আফগানী পরামতলালে বলছেন কিনা এটা আকেদার বিষয় হলে কিতাবে থাকবো এগুলা কোন আকিদার কিতাবে সাত আটশো বছর পর্যন্ত এটা বিষয়বস্তু ছিল না ইদানিং এটা বাহিরেছে এই জন্য নবী সাজমান আব্বা জান্নাতে যাক জান্নামে যাক আমাদের দরকার নেই আমরা আমাদের নবীমান আব্বা আমাকে অনুসরণ করতে বলে করান আমাদেরকে বলছে নবী সাল ইসলামকে অনুসরণ করতে তা অনেকে অনেকে খালি ওই জাকির নায়ক জান্নাতি না এই গবেষণায় অনেকে ব্যস্ত আছে জাকির নায়ক গেলে আমার ক্ষতি কি জান্ন গেলে আমার ক্ষতি কি তার জানাতে জানলাম সে যেখানে মনোষ হয় সেখানে যাক আল্লাহ তার যেখানে মনো হয় সেখানে আমি কোন হাদিসে আসা নাই ওয়াস করুন বলোনা সি মুসলিমের হাতিসে আসে উনার একটা দাঁতও বাঙে নাই তো কয়েকজন মুরব্বী তারপরে উনি জুব্বা পায় নাই উনি নবী জুব্বা দিকেছে এটাও মিথ্যা কথা এবার আসি কয়েক কি কয় আমাদের সমাজে বেশি তৎপরতা নিজে জান্নাতে কেমনে যাব জাহ্নান থেকে কেমনে বাজবো খবর নেন এটাই চিন্তা করেন আল্লাহকে আমাদের সবাইকে তো আল্লাহ